বাংলা মানবতা সমাধান আল্লাহ আহ্লাহ আহ্লাহ শুক্র দর্শক শ্রোতা पृलार नियमित आयोजन अवगत हवारा विश्वर विभिन्न अवस्थान पृष्टि बांगलार दूरदर्शन सामने बस अपेक्षमान तेज़ के आंतरिक सलम और शुभेच्छा सुप्रिय दर्शक श्रोता आसन जो विषय सामने आलोकपात कर आकिदा इसलमी आकिदा विशुद्ध এবং সঠিক আঁকিদা পোষণ না করতে পারলে আমরা আমাদের ইমান আমলকে সঠিক রূপে পালন করতে সক্ষম হব না আমরা এই আলোচ্য বিষয়ের আলোকে পর্বভিত্তিক অনেকগুলো আলোচনা আপনাদের সামনে রেখেছি আমরা বর্তমানে যে আলোচনাটি নিয়ে আসছি তা হলো ইমান সম্পর্কিত যে ছয়টি জিনিসের উপরে ইমান না আনলে विश्वास स्थापन ना कर इमानदार ही हो मजबूत दूर कथा ईमानदार ही जामुसलिमी तो विषयगुलर मध्य एक मान बिर रसुल रसुल गुण विश्वास जर एक पर्व इतिपूर्वे अपन सामने आलोकपात करू विस्तारित पूर्णांगता दानर लक्ष्य हमारा आकटी पर মর্মে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি আর এই গুরুত্বপূর্ণ এসেছেন শেখ মাহমুদুল হাসান এবং শেখ জামান বিন আব্দালাম আল মাদানি আসসালাম এবং এসেছেন শেখ হাসান আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আসুন এই একটি অতিরিক্ত পর্বের শুরুতেই আমরা আমাদের শেখ হাসান জামিলের কাছে যাব প্রথমেই যে উনি কি বলে আমাদের শুরু করতে পারেন জি শেখ ধন্যবাদ এবং যার্থ হবে আমরা শেষ করেছিলাম প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ আলী আসাল্লামের একটা খতমের অবুগত সম্পর্কে আমরা আলোচনা এনেছিলাম গত পর্বে গোলাম আহমদ কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী मानुषर मध्य विभ्रांत छड़िए शुरू इतिहास एक लक्ष्य करी एखकर किसू भंडे देखे आतके उठी कारण गोलम अहमद कदियानी जीवन शुरू से भाव कर प्रथम निजेके एक धर्मी मुरब्बी पीर दाबी करक्तृंद जख तैरीय से विभ्रांति छड़िए आसले मूलत कर इंगरेजरा कारण इंगरेजर स्वार्थ छो মুসলমানরাই ইংরেজদেরকে উৎখাত করার জন্য উপমহাদেশ থেকে যে জিহাদের ডাক দিয়েছিল সে জিহাদের বিরুদ্ধে মুসলমানদেরকে উৎসাহিত করার জন্যে এবং মুসলমানদের মনোভাবকে বিভক্ত করার জন্য ইংরেজরা একটা কুটচাল কৌশল গ্রহণ করেছে সেই কুটচাল গ্রহণ করার জন্য যেই ব্যক্তিকে ব্যক্তিকে তারা ব্যবহার করেছে তিনি হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি এটা অনেকে আমরা জানি না অনেকেই আমাদের সাথে তর্ক করেন যে তিনি নবুয়তের দাবি করলে কি আসা যায় तादी क्यों विश्वास करल्लाह के माने से भलो क्या कर समस्या कने के साथ एरक तर्क जुड़े दें मुसलमान जरा ईमान एने आल्लाह के विश्वास कर रसुल के शेष नबी हिसाब से माने तर मध्य आज के संशय नबी मानले समस्या क्पष्ट चाहिए रसुल के रसुल ना मानले ज समस्या एक ही समस्या हमारे रसुल के सर्वशेष रसुल ना मानले से गोलाम अहमद के आदिनी दिन के अप प्रचार माध्यम छड़िए একসময় নিজেকে মাহাদি দাবি করা শুরু করলো কিছুদিন পর নিজেকে নবী দাবি করলো যা আমি নবী আমার কাছে আসে করার পর সে নিজেকে নবী দাবি করলো এবং বললো আমার কাছে ওহি আসে আল্লাহর বিধান আসে এবং ওই বিধানের একটা বিধান হচ্ছে এখন থেকে আমি জানিয়ে দিলাম যে আল্লাহ বলেছেন জিহাদ করা হারাম আসলে ওই বক্তব্যটা দেওয়ার জন্যই তাকে তৈরি করা হয়েছিল যোগাযোগে এমন আসবে এখনো কিছু কিছু জায়গায় আমরা দেখি তারা ওই দিকে আমাদের উপমহাদেশে যখন তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের আন্দোলন হয় আমরা এক রাষ্ট্রের কথা জানি যেখানে তাদের একটা মসজিদ আসলে মসজিদ বলা তো ভুল হবে তাদের আবাদত খানা যেটা তারা মসজিদ নাম দেয় সেখানে অন্য কেউ প্রবেশ করা এটা তারা দূষণীয় মনে করে সবাইকে প্রবেশ করতে দিবে না তো ওই জায়গাটাকে কিছু আল্লাহর বান্দা যারা রসুলকে বিশ্বাস করে শেষ নবী হিসেবে রসুলের ওই আশিকরা তাদের ওই মসজিদ নামক ওই আবাদতখানাকে গেরাও করার জন্যে তারা একটা কর্মসূচি ঘোষণা করেছিল তখন আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি যে ইউরোপীয় ইউনিয়ন থেকে ইউরোপিয়ান যতগুলো রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রদূতরা তারা সেখানে आंदोलनकारीदे आगे गाजिर हो मेसेज पेलम की, की, पे की बुझलम एखान के रक्षार गोटा यहुदी विश्व गोटा नासस्लिम विश्व सूच्चार तक रक्षार तरह के, के प्रतिष्ठित करा सूच्चार क्या मुसलमान देर एक प्राणर विश्वास विश्वास कूठरा करते विश्वास मुसलिम देके सर दीते इबलिस टार्गेट इबलिस नाम फिरानो तरह टार्गेट ना তার টার্গেট হচ্ছে মুসলমানদেরকে নয় মানুষকে জাহান নামে পাঠানো কারণ সে তো আল্লাহকে চ্যালেঞ্জ করেছে আরাফের আসছে যাদের কারণে আজকে আমাকে আপনি দূরে সরিয়ে দিলেন আপনি বললেন ওই না আলাই কাল আনা দিন যে তোমার উপর কেয়ামত পর্যন্ত আমার লানত হে আল্লাহ যাদের কারণে আজকে আমি এই অবস্থায় পৌঁছলাম আমি কিন্তু তাদেরকে ছাড়বো না আপনার পর্যন্ত পৌঁছার যত রাস্তা আছে সেরাতে মুস্তাকিম যেটা তার মাঝখানে গিয়ে আমি ওই য়ে থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বলা যায় বিষয় ওরা। মুসলিম সমাজে কিভাবে যাদের কাছে কোরআন যারা এই বিশ্বাস করে যে নবী মোহাম্মদ সেই সব সমাজে দেশে কিভাবে একটা কারণ হলো তার কারণ একটাই যে আমরা ওরা কিন্তু কোরআন এবং হাদিস দিয়ে মানুষকে কাঁদিয়ে নি বিভ্রান্ত করছে এই বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে এই বিষয়টা যদি আমরা উপলব্ধি না করতে পারি তাহলে মুশকিল হবে ঠেকানো যাবে না আমি লক্ষ্য করেছি তার কারণ ওরা কোরআন মানতে যেয়ে কাদি হয়ে যাচ্ছে কোরআনের যে বিকৃতি তারা করে এবং যে সমস্ত অপব্যাখ্যা এই অপব্যাখ্যাকে এমন চমকপ্রদ করে তুলে ধরে যে তখন মুসলিম মনে করে যে কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হলে আমাকে এ যেদিকে ডাকছে এখানেই যেতে হবে তারপরও যে জাল হাদিসের সম্ভার তাদের কাছে জাল হাদিস আপনি কোরআনের বিকৃতি আর জাল হাদিস এই দুই হাতিয়ার নিয়ে যা কিছু বানাইতে পারবো জাল হাদিস দিয়ে প্রত্যেকে এই জাল হাদিস গুলো হলো ওদের আশ্রয়স্থল এখন আশ্রয় পাচ্ছে কেন আরো অন্যান্যরাও তো জাল হাদিস মানতেছে তখন বলছে আমাদের অধিকার আছে তোমরা যদি জাল হাদিস মানো তো আমাদের অধিকার আছে তোমরা যদি জাল হাদিস না মানতে তাহলে তো ঠিক ছিল এই কারণে কোরআনের অপব্যাখ্যা এবং জাল হাদিস মুসলমানের ভিতরে বিভক্তি দেখা যায় এবং আপনারা আশ্চর্য সে নবী দেখা যাচ্ছে যে ঠিক কাদিয়ানিরে যে দলিল গুলো করতেছে ওই দলিল নিয়ে আমার কাছে উপস্থিত আমি ধরে ফেলেছি ভাই আপনি কিন্তু কাদিয়ানি কারণ সব জানার পর ওরা নতুন একটা দলিল নিয়ে আসছে নতুন দলিল টা কি ইন্দ আল্লাহুল কদির আল্লাহ সব কিছুর ওপরে অতি ক্ষমতাবান বলছে তাহলে আকরাম ভাই আমাদের যুগে বর্তমানে আল্লাহ কি নবী পাঠানোর ক্ষমতা রাখেন না আল্লাহ কি এখন যদি বলেন যে আল্লাহর ক্ষমতা এটা নাই তাহলে হয়ে যাচ্ছে আর যদি বলেন যে ক্ষমতা আছে তাহলে এই নবী ঠিক হয়ে যেতেছে কোরআনের বিকৃতি যদি আপনি নেন আর জাল হাদিস যা ইচ্ছা তাই করতে পারবেন জেনা হালাল করা যাবে সুদ হালাল করা যাবে চুরি হালাল করা যাবে ডাকাতি হালাল করা যাবে খুন হালাল করা যাবে সবকিছু করা যাবে जलानी दर्शक श्रोता अल्प समय छोट्ट एक प्राणवंत आलोचन अपना शरिक करब साथ ही असलम अराम बर्णित रसुल्लाह सल्लाम ओ व्यक्ति शक्तिशाली नए जे व्यक्ति प्रतिपक्ष के मोकल मेंतिहत कर बस्तुत से व्यक्ति प्रकृत वीर जो क्रोधर समय से ही अष्टम खंड शिष्टाचार अध्याय्छेद छियार हाथी नम्बर छ हजार 6114 चौदह কালাম ওর আন বুঝতে বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুলু আন শিরোনামে রলু আন শিরিজ सुनते भोजवार जन्की विषय ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতি কালীন সময়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসুন যে বিষয়টিতে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছিলাম শেখ আকরাম জি जी आलहमदुल्लार समस्त मुसलमान दे सतर्कताराजे कुरानिक होते दीबना कुरान जे मर्म आल्ला तबरको तला रसुल्लाम के जानबाई के राम जेने से जी मर्म मूले ना पहुँची हमारे देशे शुद्ध कदे नहीं समस्या কত রকমের যে সমস্যা ভয়ঙ্কর এর চেয়েও ভয়ঙ্কর ভয়ঙ্কর আঁকিদার এখানে তো তারা নবী হওয়ার ব্যাপার আল্লাহ হওয়াই দাবি করতেছে আল্লাহর সাথে বসে আছে আরো ও কি দিয়ে এগুলো প্রমাণ করে ও কি দিয়ে ভক্ত বানাইছে যারা এই কথা বললেও বিশ্বাস করতেছে আসলে তার ভিতরে যদি ইমান থাকে তাহলে তো এই লোকটাকে রসুলের অবমাননা যারা সহ্য করতে পারে না তারা যে এখানে আল্লাহর অবমাননা দেখতেছে তাদের তো সহ্য করার কথা না কিন্তু এরকমটাও চলতেছে যখন আপনি কোরআনের বিকৃতি করবেন জাল হাদিস আপনি নেবেন তাহলে যে কোনো অন্যায় অপরাধ এগুলোকে ধর্মের নামে চালাইতে পারবেন কোনো অসুবিধা নেই আমি এটার উপরে স্টাডি করে দেখেছি সব জায়গ করা যাচ্ছে যেমন এই যে দেখেন এই লোক যে এ কোথার থেকে নিল আসলে কাদিয়ানির থেকে দলিল ধার করে ওরা জাল হাদিস ব্যবহার করেছে জানোই না যে হাদিসের নবী আসতে পারে সেটা কি লি ইনিয়া আল্লাহ আমার পরে কোনো নবী আসবে না তবে আল্লাহ যদি চাইয়ার এই যে জাল হাদিস তারপরে সন্তান মারা গেছিল তাকে উপাদান এরকমই আমাদের জাল হাদিসের মাধ্যমে আমাদের তরিকা তৈরি হয়েছে মাঝাব তৈরি হয়েছে আমাদের দল তৈরি হইতে পারে আরো জঘন্য যদি আমি আকিদা নিয়ে দাঁড়াই সেটাও তৈরি হইতে পারে আসলে আমাদের যে মূল এই কোরআনের বিকৃতি রোধ করতে হবে এই আরবে আমরা মদিনে লেখাপড়া করেছিলাম তখন শুনেছি সমস্ত সৌদি আরব মক্কামুদ্দিন আর আলেমদের কাছে শুনেছি যে কোরআন হাদিস এমনি সাধারণভাবে মানাই যাবে না সাধারণভাবে মানতে গেলে গুমরা হয়ে যাবে কিভাবে মানতে হবে কোরআন হাদিস মানতে হবে সালাফেসালেহিনের বুঝ অনুযায়ী তুমি নিজের বুঝ অনুযায়ী মানতে বললে যা কিছু ইচ্ছা তাই তৈরি করতে পারবে এবং তাই তৈরি করেছে এই যেমন বললাম যে সে আমাকে কত বড় শয়তানি একটা প্রশ্ন করলো যে আল্লাহ বলছে সব কিছু করার তার ক্ষমতা আছে আল্লাহর কি বর্তমান যুগে নবী পাঠানোর ক্ষমতা নাই তার মানে নবী হয়ে আসছেও আগেই আর এই দলিল থেকে তার কি সত্যতা নিচ্ছে এখন যদি আপনি স্বীকার করেন যে হ্যাঁ আল্লাহর ক্ষমতা তো আছে। তাহলে তো ওর নবো প্রমাণ হয়ে যায় আর যদি বলেন ক্ষমতা নাই তাহলে কিভাবে তিনি কোনো নবীন আ পাঠায় মোহাম্মদের মাধ্যমে কিয়মত পর্যন্ত এই দুনিয়াটাকে চালিয়ে নেবেন যেগুলো আল্লাহর পরিপূর্ণ ক্ষমতা বৃহত্তর ক্ষমতা অপূর্ণ ক্ষমতা হলো এই দুনিয়া চালাইতে পারবেন ধন্যবাদ আমরা ইমান বে রাসুল বা রসুল এবং নবীর বিশ্বাসের বিষয়টিকে আলোচনা করছিলাম এটা তার দ্বিতীয় পর্ব চলছে এবং আমরা ইতিমধ্যে আমাদের সুপ্রিয় দর্শকরা সুস্পষ্ট জেনেছেন যে নবী কাকে বলা হয় রসুল কাকে বলা হয় এবং সর্বশেষ এর উপর বিশ্বাস করা এবং তিনি যে শেষ তারপরে কোনো নবী রাসুল আসবে না যে কোনো ফন্দি ফিকে যে কোনো প্রচারণায় যেন মুসলমানরা বিভ্রান্ত না হয় এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এই বিষয়গুলো আমাদেরকে সুস্পষ্ট হয়েছে এবার এই বিষয়ের সাথে আরেকটা বিষয়কে আমরা যুক্ত করতে চাই যে যেই নবী এবং রসুলগুলো প্রেরিত হন এবং বিশেষত সর্বশেষ যে রসুল আল্লাহ আমাদের কাছে প্রেরণ করেছেন তিনি নিজে কিন্তু নবী এবং রসুল তারা কোন আল্লাহ অংশ নন তাদেরকে আল্লাহ আল্লাহর যে পাওয়ার সেটা দেননি বরং তাদেরকে শিক্ষক হিসেবে মানবতার শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন আলিমান আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসেবে তিনি জাস্ট শিক্ষক এবং যে মেসেজটুকু তাকে দেওয়া হয়েছে সেটা অন্যের কাছে তিনি প্রচার করেছেন তিনি আল্লাহ কোনো ক্ষমতা এরকম কিছু রাখেন না সেটাই বলেছেন আমি তোমাদের লাভ এবং ক্ষতির কোনো মালিক নই এবং আরো বলেছেন ইল্লা আল্লাহ যেটা আল্লাহ চান সেটাই হয় আমার কাছে এরকম কোনো ক্ষমতা নেই আলামুল মিনাল আরেকটা বিষয় তিনি ইঙ্গিত করেছেন কোর আন এটা হাদিস নয় কোর আন সরাসরি নবীকে বলতে বলেছেন আপনি বলে দিন যে কোনো অদৃশ্যের ব্যাপারে কোনো জ্ঞান আমার নেই আল্লাহ যে সংবাদ আল্লাহ নবীর জানেন কি আমদ কিভাবে হবে এবং কবরের ব্যাপারগুলো আখ রাতের ব্যাপারগুলো এগুলো আল্লাহ জানিয়েছে তিনি জানেন কিন্তু সচরাচর অদৃশ্যর জ্ঞান সরাসরি কোন নবীর নিজস্ব কোনো জ্ঞান নেই এবং সেটা ঘোষণা করার জন্য আল্লাহ বলছেন এবং প্রমাণও দিতে বলেছেন আল্লাহ নবীকে যে তিনি যে গায়েব বা অদৃশ্য জানেন না তার প্রমাণ কি হবে যে আমার ক্ষতি হতে পারে আমার কোনো ক্ষতি হতো না যেমন আমরা দেখি যে কিছু মানুষ কোন গোত্র থেকে এসে আল্লা নবীকে যে আমরা দলে দলে মুসলমান হয়ে গেছি এখন আমাদের লোকগুলোকে শিখানোর জন্য ভালো ভালো কারই দরকার আলিম স্কোলার সাহাবা দরকার আল্লাহ নবী তো খুশি হয়ে গেলেন যে এতগুলো মানুষ করলেন এবং একটি কুপের পাশে নিয়ে তাদের সাথে গাদ্দারি করেছিল ওই সাহাবাদেরকে তারা হত্যা করে দিয়েছিল একজন কোন রকম বেছে এসে আল্লাহ নবীকে সংবাদ দিয়েছেন সেখানে আল্লাহ নবী এত বেশি মর্মাহত হয়েছিলেন কারণ তিনি খুব এক্সাইটেড হয়েছিলেন যে পুরো গোত্রের পর গোত্র মুসলমান হচ্ছে তিনি তাদের ব্যাপারে বদয়া করেছিলেন যেসব জাতি এই গাদ্দারি করেছিল এখান থেকে স্পষ্ট হয় যদি আল্লাহ নবী যদি জানতেন যে কি হতে যাচ্ছে যেটা গেব অদৃশ্য ভবিষ্যৎ এটা যদি আল্লাহ নবী জানতেন তিনি হাতে ধরে এই সাবেকে তুলে দিতেন না শরিক হচ্ছেন এটা বোঝা যাচ্ছে তো কাজেই রসুলের বিশ্বাসের সাথে এটা একটা সম্পৃক্ত বিষয় যে রসুল তিনি শিক্ষক আল্লাহ তাকে যেসব ইনফরমেশন তথ্য দিয়েছেন তিনি মানব জাতিকে সেটা জানিয়েছেন তা নিজস্ব কোন বিষয় নেই যেটা যেভাবে নির্দেশনাগুলো দিয়েছেন সেটা তিনি প্রচার করেছেন এই বিষয়টাতে সমাজ অনেক সময় বিভ্রান্তি থাকে এই আয়াতের আলোকে সরাসরি কোরআনের আলোকে এই বিভ্রান্তি দূর করা দরকার কারণ এই বিভ্রান্তি যদি আমাদের থেকে যায় সরাসরি কোরআনকে অস্বীকার করা হয়ে যাচ্ছে घोषणा दीते हे समस्त मानुष रसुलरसिल রসুল সাহাকে যা কিছু দিয়ে প্রেরণ করেছেন আল্লাহ কিছু মেনে নেওয়াই কিন্তু রসুল কে মানা আমরা কিন্তু আমরা কিন্তু আজও এবাদত করছি কিন্তু রসুল সাহায্যের ক্ষেত্রে যা বলেছি আমি সবার জন্য রসুল এটা মানছি না আমরা তাদের মনে যে বর্তমান যুগে রসুল আমাদের সংবিধান দাতা হতে পারে না আর এবাদত করা লাগবে না নামাজ রোজা কেন তাহলে যদি নামাজ রোজা ওই আদেশ অনুযায়ী করে থাকি তো এই আদেশ অনুযায়ী কিয়ামত পর্যন্ত রাসুলকে নেতাও মানতে হবে নেতা নিয়ম কানুন দাবি যারা করে তারা কিন্তু হঠাৎ করে নবুয়ের দাবি খুব কমই করে প্রকাশ্যে তারা যে জায়গাটা আগে আমি আগেও বলেছি যে মাহাদি দাবি করে ঈসা আলাহিসাম দাবি করে ঈসা আলাহিসাম কিন্তু তার অবতরণের জায়গাটা হচ্ছে দামেস্ক এই আমাদের এই অঞ্চলে ঈসা আলাইসাল্লাম আসবেন না কাজে কেউ যদি দাবি করে তিনি এইসা মিথ্যাবাদী এবং মাহাদি আলাহি সাল্লামের প্রথম আগমনের জায়গাটা হচ্ছে মক্কাতুল মোকারমা তফ অবস্থায় পাওয়া যাবে বা কারাগর ধরা অবস্থায় পাওয়া যাবে কাজে এই অঞ্চলে যদি কেউ দাবি করে তিনি মাহাদি এবং মাহাদির সৈনিক কিছুদিন আগে আমরা এক জায়গায় শুনেছি যে মাহাদি এবং তার সৈনিক সহ সবাইকে হত্যা করা হয়েছে তো এই সমস্ত ভ্রান্ত কথাবার্তা এই শুরুতে আমরা এর বিনাশ করব আমাদের প্রত্যাখ্যানের মাধ্যমে তারা এটা চূড়ান্ত রাফুল কেমত পর্যন্ত সমস্ত মানুষের জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আপনারা অবগত হলেন ইতিমধ্যেই যে আমাদের মধ্যে একদল মানুষ এভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে যে আবার কিছু নবীর আগমন বার্তা আমাদের কাছে ভেসে আসে বা অনেক জায়গায় এ নিয়ে তর্ক তর্কবহাস বা সরকারিভাবেও একটা স্বীকৃতি অস্বীকৃতির বিষয় এখন পরিলক্ষিত হচ্ছে বিশ্বের বিভিন্ন বলয়ে আসুন সামগ্রিকভাবে আমরা আমাদের তেজদীপ্ত ইমানকে হাতিয়ার হিসাবে গ্রহণ করে আমরা এই ধরনের ভণ্ড নবী বা প্রতারক বা এই ধরনের যারা বিভ্রান্তকারী তাদের সকলকেই না করি তাদের অস্বীকার করার মাধ্যমে একমাত্র বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকেই সর্বশেষ ও চূড়ান্ত রাচুল হিসাবে কামোদ পর্যন্ত গ্রহণ করার এই মানসিকতা পোষণ করি এবং এটাকে সুদৃঢ় মজবুত করে আমাদের ইমানকে রক্ষা করতে সচেষ্ট হই মহান আল্লাহ আমাদেরকে তিকা ফুরকাতামাইকুম রহমতুল হামদন রসুল্লা মোহাম্ম রসুল্লা অ্যাচর রহমা হব আপা কে অঞ্চল করি মো মালো অঞ্চল আই মোয়া পিক চিন্ত থাকতে হবে ঘটে যাবে কিন্তু আমি নিরাশ না হই এটা ইমানি করতান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন তার ভিতরে দেখা দিচ্ছে যখনই তোমার কোনো পাপ পেয়ে যাবে তখনই তার পাশে তুমি জানুন কি ছোট বড় বইয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন অশুভ পরিণতি প্রতিবার রাত আটটায় সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়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 डायल कर डॉक्टर जाकिर के प्रति शनिवार रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नशे पीस टी बांगलाय